এখন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন চরমনা এর মরহু মাল্লার কুতুব সৈয়দ এসাক সুযোগ্য সন্তান আল্লা রসুলপুর দামকা তুহমের খলিফা আল্লা হাশিদাউদ্জ মৌলানা মুফতি রশীদ আহমদ ফেরদাউস সাহেব আল্লাহ আমাদেরকে দুনিয়া খেড়াতে ভালর পথ ধারাই দিন ভালো করে দিন আল্লাহ নাড়াচাড়া করে বসে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سجيات عمالنا من يهدي الله فلا بضل له ومن يضلله فلا هادي له ان اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان اشهد محمدا عبده ورسوله ৌু বিল শৈতিনি বিসিল্লি মহানিহী এ على النبي يا الذين صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا মোহ্বত শতদু রশি বব্ল মসল আল মোহাম্মদ আলি ওয়ালা বিম নামাজের দুরেশ্বরী اللهم صل على محمد وعلى আলি محمد মা ইহী ওয়ালা আলি বিন ইন্ড মজি অব্বা হ ভারিক মুহমদ ওয়ালআলি মোহাম্মদ কেমালি পুরোহী ও আলি বহী কমে দু তু বুলে আমি ভীনশ محمد الرحيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقولوا سبحاني ربنا اعطينا في الدنيا حسانته হাজ আল্লাহ শকুর জায়গাটার নাম কি আগে নাম ছিল কি তো ত্রিলচুনপুর থেকে আল্লাহ এই জায়গার নাম বানাইছে রসুন ফুল হজরতের কারা তৃণকে আল্লাহবাক রসুল ফুল বানাইয়াছে আমার সেই রসুন ফুল চতুর্দিক থেকে পতঙ্গের মতো উড়ে আসা আল্লাহ প্রেমিকদের রসুলের কথার সুযোগও আমি করে দিচ্ছি আল্লাহ পাক রসুলের বাণী আমাদের তারা যথাযথভাবে শোনা পালন করা এবং দুনিয়া এবং আঁখে তাদের পাশাহী রাস্তা আল্লাহ ধারিয়াধীন সব আল্লাহ বহুজনেই বহুতুকে দৌড়ায় কিন্তু তাদের মধ্য থেকে সিলেকশনে আমার মনে হয় আপনারা ভুল করেন কি বলেন ভুল করছেন বদলি খাটাইয়াই আল্লাহ জায়গা মতো আপনাকে অনেকে তো এখানে যেখানে আসলেন জেন্দাউলির দরবারে আল্লাহবাক আপনাকে আমাকে আসার দৌফিক দিয়েছে সাধারণত কদ্রে নিয়ামক বাদ নিয়ামত যখন চলে যায় তখন তার কদর বাড়ে এটাই স্বাভাবিক নিয়ম আমার আব্বা বর্ভু হাজরতী সাক রহমাত জীবক দশায় সারা জীবন যুদ্ধ করে গেলেন কষ্ট করে গেলেন শেষের দিকে এসে জাগরণ হইল মরার পরে আরও বাড়ল কিন্তু তিনি তিনি যাবতে জগতেন যে এমন এক জায়গায় এমন এক অলির কাছে আসার তো অভিজ্ঞান করছেন জেন্দা দরকার আল্লাহ অভিজ্ঞান করছেন এজন্য সবাই বলি বলে আল্লাহামদুল কম্পিউটার যারা শিখে বা এই ধরনের যারা নাকি যে কোনো জ্ঞানই অর্জন করে শিক্ষক ছাড়া কিন্তু সেখান কম্পিউটার টিপাটিপি করে প্র্যাকটিস করে তারপরে সে শিখে তবে বইতে যা লেখা আছে তার সাথে মিলতে হবে তবেই শিক্ষাটা সঠিক হবে কথা ঠিক না যেকোনো শিক্ষাই শিখে ওস্তাব ধরে কিন্তু মিলতে হবে ওই কোরআন এবং হাদিসের সাথে কিন্তু ওস্তাব ছাড়া অর্জন করার সুযোগ নাই এটা একটা বাহ্যিক ধারা আর একটা হল রেজিস্ট্রি ধারা কলবে কলবে সেটা চলে আসে এই বাস্তব ইমান বাস্তব আমল বাস্তব আখলাত বাস্তব ইসলাম বুঝতে হইলে খালেস ইসলামওয়ালা রুহ এবং কোরআনসুল্লার সাথে বাহ্যিক মিলিত এই দুইটার সমন্বয়ে উস্তার ছাড়া প্রবীণ শিক্ষক ছাড়া এটা সম্ভব না রবি বলেন আমাকে শে পাঠানো হয়েছে এইভাবে অলব বা অলব হাদিসের বর্ণনাগুলো রাবির থেকে রাবি এরকমের বাস্তব সনদ সহ কিন্তু ইসলাম আমাদের কাছে আসছে ঠিক আল্লাহ জাগাবতেই আসার তৌফিক দাম করছেন তবে কথা হইল সমুদ্রের পাট দিয়েও লোক চলে যায় কিন্তু মনোযোগ না থাকার কারণে সাহিদা না থাকার কারণে সেখান থেকে যত দরকার তত পরিমাণ পানি সঞ্চয় করতে আল্লাহ এখান থেকে যার যোগ কর কুলায় আমরা অর্জনের চেষ্টা করি সাধনায় লেগা যাই নিজের সাধনা ছাড়া বোঝাবা কখনো এক হাতে হয় না দুই হাত লাগে নিজের হাত না বাড়াইয়া দিলে পাওয়া দিন যারা আমি বাওলা রাস্তায় চেষ্টা করবে আমি বাউলা দিব মানাতা দি তাই তো যে আমার দিকে আসবে আমি বাউলা নিজেদের উপরে যতই অত্যাচার করো আল্লাহ রহম্মদ থেকে নিরশা বি আমরা তোমাদের সব করে মনে গত কাহে আসতে পারি না তখন ছিলাম মালয়েশিয়া এই দাওতে দিনের মেহনাতি অবিমুংসায় কাটছে প্রায় কয়েক হাজার কিলোমিটার এলাকা ঘোরার সুযোগ হয়েছে টাবলিগের মাধ্যমে এবং বহু কাঁফিল হয়েছে আমি ওখানে গিয়ে যে জিনিসটা দেখলাম এখন যত মালয় মুসলিম এদের প্রত্যেকের অবস্থা প্রত্যেকের কোরআন থেকে প্রত্যেকের নামাজ পড়াইতে পারে এমনকি ঈদের নামাজ নামাজ পড়াইতে পারে এভাবে তাদের ফাউন্ডেশন এবং যত কাজ করবার সব মসজিদ ভিত্তিক বিবাহ অনুষ্ঠান মসজিদ অনুষ্ঠান তাও মসজিদ ভিত্তিক কমিউনিটি সেন্টার নয় সব হল মসজিদ উত্তর জীবন ফলে মসজিদের সাথে তাদের মহাব্বত নামাজ পরে পাঁচে পড়ার চেষ্টা করে অভিবংস নামাজের পরে কোন দোয়াগুলো আছে এই দোয়াগুলোর আমল চলতে থাকে এরপরে আবার একই অপরের সাথে মুসাফা করেন কতি নামাজের দৈনিক যদি পাঁচ তার প্রতিবেশীর সাথে মুসাফা হয় সেখানে কি আর দ্বন্দ্ব সর্গাবল্ধী কিছু থাকতে পারে আমরা তো হলে আর কেনার এদেরকে দেখলে মনে হবে একেবারে বোকা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান আল্লাহ কি তাদের ঠগাইছে এনার জিতেছে সেখানকার প্রধানমন্ত্রীও মাঝে বাজে তাদের মসজিদে নেগাড়ায় জুবান নামাজ করা মুখশো খোঁজ বাঁধায় নিজের বানালো খোঁদ বাঁধায় আল্লাহ তাদের ঠগাই নাই বহু ধরনের ফল ফলা দিয়ে আল্লাহ ভরাইয়া দিচ্ছে এবং এক লেতুর গ্যাস গরম নাই হঠাৎ কিছু গরম পড়লেই আবার উপর থেকে বৃষ্টি করা শুরু হইয়া যায় ঠান্ডা হয়ে যায় এয়ার কন্ডিশন বহু ধরনের ফল আল্লাহর পথে চললে আল্লাহর কথা খেয়াল করলে আল্লাহ কি ঠগায় নাজিকা ধুনিয়ার ব্যবসা আকের হাতেরও ব্যবসা চাইনিজদের উপরে কথা দেলে চাইনিজ দেরে তাদের গোলাম মানাইয়া দিচ্ছেন তামিল দেড়ে তাদের গোলাম বলাইয়া দিচ্ছেন বাঙালিরা যাই অন্তগোলামি করতেছে আল্লাহর পথ ধরে যখন আমরা দুনিয়ার কাজও করব আল্লাহ আপনাকে আমি তো বলি একটা কথা সাধারণ মানুষ হল চার পুষা এক ধরনের লোক নিজেরও কল্যাণ করে না অন্যেরও করে না বকিল কৃপণ সংশয়বাদী করি কি করি না ধরি কি ধরি না পারি কি করি না আছে না না কলামে পাখের ভিতরে তো বহুই উল্লেখ করা আছে এই বকিল সংসারবাদী পাওয়া আর কল্যাণ করে নিজে আঙুল ফুলে কলা হয় অন্য ঠকায় আছে না না এই অন্যায় ক্ষমতাবাদী এবং ধনবাদী যেটা কালামের পাকে বহু আয়াত উল্লেখ করা আছে অন্যায় ক্ষমতাবাদী ধর্ম দিচ্ছে আর এক ধরনের লোক অন্যের কল্যাণ করে নিজের করে না শেষ পর্যন্ত অন্যেরও করতে পারে না নিজের নাই করবে কি যার কারণে বহু কল্যাণ তারা করতে এবং নেতৃত্ব দিতে পারে আর ধরনের লোক যারা নিজেরও কল্যাণ করে অন্যেরও কল্যাণ করে এবং যা নিজের কল্যাণ করে অন্যের কল্যাণের জন্য এরাই হইল কাকি মানুষ সবাই কথা ঠিক নামে কি আল্লাহ واعد لهم ما استطعتم ان قووا معاشر خلانهر জন্য শক্তি সঞ্চয় করো ولا تنسى نصيبك من الدنيا তুমিই তুমি তোমার দুনিয়ার অংশ ভুলে গেছো না mabud amader doa sikha disen rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana বাবু তুমি আমাদের দুনিয়াতেও শান্তি দাও আখেরাতেও শান্তি দাও জাহার নামের আগুন থেকে বাঁচাও হেন আমি এই কালাম তোমাকে তোমার দুর্ভাগ্যের জন্যে নাজিল করি না ওবে নবীর সঙ্গে হইয়া সাহবাইকের এক দুনিয়ার ও বাদশা আখেরা তেরও বাদশাহ কেউ তাদের চিন্ত না জানতো না তাই বাসী নবীকে জাগা দেয় নাই তারা কেয়াবৎ পর্যন্ত ধিকৃত নিন্দিত মদিরাবাসী আল্লাহর হাবিবকে জাগা দিচ্ছেন কেয়াবৎ পর্যন্ত তারা স্মরণীয় বরণীয় মহামানবসা আখেরাতেরও বাক্স তাদের দুনিয়ারও সমাধান আখের আতেরও সমাধান ভাই এই যে দুনিয়াদাররা দুনিয়ার পিছনে কোরআন হাদিস বাদ দিয়া ইসলাম বাদ দিয়া যতই দৌড়াদৌড়ি করুক এই যে কত মন্ত্রী মারা যায় আমাদের খবরও নাই মুগস্তও নাই হিসাব করিয়া বের করতে হয় কখন জানি কোন মন্ত্রী ছিল কত রাজা বাদশাহী তো ওই দেশ থেকে অতিবাহিত হইছে দুনিয়ার থেকে অতিবাহিত হইছে তাদের ওই ইতিহাস থেকে বের করতে হয় খুঁজেও পাওয়া যায় না এই মইনুদ্দিন সৃষ্টির রহমাতুল্লা আসলেন সৃষ্টের থেকে ফকির দরবেশ হইয়া হ্যাঁ পৃথিবীরাজের সাথে তার কত পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল সেই মঈন উদ্দিন সৃষ্টি রহমাতুল্লা কোনো এই দেশের ভাষা শক্তি তৈরি করছে আল্লাহ পাকে এই উপমহাদেশ এমন এমনও দিন গেছে এক দিনে নব্বই হাজার লোক ইসলাম গ্রহণ করছে এই শাহজালাল রহমতুল্লাহ আলাই খানজাহান্ত নাম কি আমরা জানি না জানি তাদের জন্য কোন সরকারি ব্যবস্থাপনা নাই কিন্তু তারপরও সকলের কাছে স্মরণীয় বরণীয় এ নাম কারা জায়গায় কে জায়গাই রাখল এই হল দিনের পর দুনিয়ারও বাদশাহ আখেরা তেরও ইসলাম অনেক পাওয়ারফুল ইসলামকে কেউ ধ্বংস করতে পারে নাই পারবেও পারবে আচ্ছা দেখেন একটা আমি উদাহরণ দিই একটা খেয়াল করেন বিভিন্ন ধর্ম কোনটা পনেরো হাজার বছর আগের কোনটা দশ বছর আগের কোনটা পাঁচ বছর আগের ইসলামের সময় মাত্র কত চোদ্দ শত বছর দাদা ঠিক না বে সবচেয়ে কম সময় পাইছে ইসলাম সর্বকনিষ্ঠ আচ্ছা আল্লাহর হাবিবকে আল্লাহ হবাক যখন পাঠাইলেন তখন মানুষ কোন না কোন ধর্মের ভিতরে ছিল না ছিল না এক ধর্মের থেকে ছুটাইয়া অন্য ধর্মে নিয়ে আসা সহজ না কোটি। ইসলামের মূলত দাওয়াত হয়েছে প্রথম শতাব্দীতে তার মধ্যেও অনেক চড়াই উতরা ইসলামে যদি পাওয়ার না থাকতো আজকে বিশ্বে সাতশো কোটি মানুষ কোন কোন পরিসংখ্যানে চার ভাগের এক ভাগ মুসলিম কোন কোনো পরিসংখ্যানে তিন ভাগের এক ভাগ মুসলিম ইসলামে পাওয়ার না থাকলে অন্য ধর্মের থেকে ছুটাইয়া এত অল্প সময় গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা এত হইতাম বিশ্বের যে কোন দেশে যান যেখানেই যান সেখানেই মুসলিম আছে বরঞ্চ আমরা যাদের অনুসরণ করতে যাই ইউরোপ আমেরিকার বিজ্ঞানী এই বিজ্ঞানীরা তো এখন কোরআন নিয়ে ব্যস্ত কোরআন চর্চায় ব্যস্ত তাদের মধ্যে শত শত হাজার হাজার মুসলমান হয়ে যেতে সময় কিন্তু আসতে আছে পাওয়ারটা কাজে লাগাই দিতে হবে আমি হিসাব করে দেখলাম আসলে আমাদের কাজ হইল তিনটা কয়টা দোয়া দাওয়াত এন कान्न काटी बाबूमार्षता नाई तो शक्ति नहीं तुम्हारो दिन बहन कर আমি নামে গেলাম তুমি আবার এপর দাও আমার কাজ আমি করলাম তোমার কাজ তুমি করো আমার সব সমস্যা সেই বর্বর যুগের মানুষ শিক্ষা দীক্ষা বলতে কিছু ছিল না আরবের সেই কঠিন মানুষগুলো আল্লাহর হাবিবের সহবাদ পেয়ে এই দুইটা জিনিসের আমলের মাধ্যমে গোটা বিশ্ব কভার করে দিয়েছে আহেলিয়াতের ভিতরে বহু যুদ্ধ হয়েছে না সব দলাদলের যুদ্ধ তারা আরবি সাহিত্য খুব ভালো করে জানত আরবি সাহিত্যের মধ্যে তারা কি বলবে আমার নেতা এত ভালো আমার গোত্র এত ভালো বলতে বলতে আর কথা বললে খুঁজে পায় না এরপরে বলা শুরু করলো অমুক গোত্র খারাপ অমুক অমুক নেতা খারাপ এটা এক নেতাকে যদি খারাপ বলেন তাহলে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় কিনা এইভাবে হাতা হাতি মারামারি কাটাকাটি বলত অমুক গোত্রের দশটা লাশ ফালাইতে না পারলে তুই আমার সন্তান সন্তানও চিন্তা করত যে আমার আর তো কোনো কাম নাই বাবাই মারার সবাই এই ওসিয়াত করে গেছে আমার সারা জীবনের কাম হইল অমুক গোত্রের দশটা লাশ ফালানো এইভাবে দেড় শত বছর যুদ্ধ অন্ধকার যুগ অন্যান্য পার্সিয়ান রোমান তারা পর্যন্ত আরবকে তাদের অন্তর্ভুক্ত করতে রাজি হয় নাই যে এই সব দ্বন্দ্ব নিলে আমাদের রাজত্ব আরো খারাপ হইয়া যাবে এমন সময় আল্লাহর হাবিবকে এই অন্ধকারে পাঠাইয়া ঘোষণা দিলেন আল্লাহর হাবিবের ঘোষণা কি ছিল বলেন কোন প্রভু নাই আমার কোনো মাবুদ নাই মসালাই তুয়া সালাম সাথে কথা বলতেন একদিনে বললেন কালী মাতান আজ কুরু মাবুদ আমারে এমন একটা দোয়া শিক্ষা দাও স্মরণ করবোদের পক্ষ থেকে জবাব আসলো তুমি বলো লাই সাহস বেজে গেছে মাবুদরে পাল্টা প্রশ্ন করেন মাবুদ তোমার এই বলে আমার সেটা আমার মাবুদের পক্ষ থেকে জবাব আসল আসমান এবং জমিন তার ভিতরে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর লাই যদি আর পাল্লাই রাখা হয় আল্লাহ রে ফারমান তোমাদের এই বানকে নবায়ন করো শক্তিশালী করো তরুা করো ক্রিলাইয়ার লাল্লা কাইফাদি দুই বানানা কিভাবে আমাদের ইমানকে মজবুত করব কিভাবে নবায়ন করবো বলো লাই লাই ল শব্দের অর্থ কি আল্লাহ সারা প্রভু দাই আল্লাহ ন্যায়ের পক্ষে ওয়ানের বিপক্ষে সুতরাং আমি ন্যায়ের সাথে আছি অন্যায়ের সাথে নয় বুদ্ধি বিবেক বোঝা যায় না যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় ন্যায়ের উপরে কোরআন হাদিস জানা নাই ন্যায়ের উপরে বসবো থান কোরআন হাদিস আপনার দলিল দিয়া দেখাইয়া দিতে পারবে আপনার চলা কোরআন হাদিস বলিস কথা ঠিক ঠিক যাবে না সুবাহান শব্দের অর্থ কি বলেন হ্যাঁ আল্লাহ পবিত্র আল্লাহ সারা নির্মুল পবিত্র কেউ নেই আমি আলহামুসাল প্রটেক্টেড বাই আল্লাহ আর ও সহাবাত প্রতিষ্ঠিত আর ওলামায়স্তাহি তাদের দোয়া রব্বানা হ্যাঁ রব্বে উলি রব্বালা উলানা বিমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف الرحيم ما بودت بي আমাদের মাফ করো আমাদের পূর্বে যারা ওতিবাহিত হইছেন নবী সিদ্দিকين صالحين شهداء ইবাদতের সাথে যাদের انتقال তাদেরকে তুমি মাফ করো سبقونا في قلوبنا غلا للذين آمنوا. আমাদের হৃদয়ের ভিতরে তাদের ব্যাপারে কোন কি না বিদ্বেষ হিংসার বাবু তুমি বড় দয়ালু বেহরবান দিনী তাহল করবি তাল্লো আল্লাহর হাবিবের কাছে এক সাহাবাই সবতে আসে নবী তাকে পাল্টা প্রশ্ন করলেন মা আদাত তুমি কিয়ামতের জন্যে কি কামাই করছো তিনি উত্তরে বললেন মা আদাতহা কা আমি অনেক বেশি নামাজ রোজা তো পালন করতে পারি নাই তবে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীর পক্ষ থেকে জবাব আসল আলমার আহাব্বা যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হয়ে যাবে আর একজন সাহাব আল্লাহ বলতে আসি ইহা রসুল আপনারে এত ভালো লাগে সামনে আসলে আমার প্রাণটা জুড়াইয়া যায় আমরা কি ছিলাম আমাদের কোন অস্তিত্ব ছিল না আপনার আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের বক্স করাইয়া কিন্তু বাসায় যখন যাই আপনার কথা স্মরণ হইলে আর মন সক্ষ শুরু হইয়া যায় চলে আসি আপনার কাছে আসলে পরে আপনারে দেখলে মনটা জুড়াইয়া যায় কিন্তু সিদ্ধা করি এই জগৎ আপনিও ছাড়বেন আমিও ছাড়ব যখন এই জগত ছেড়ে যাবেন আপনি থাকবেন কোথায় কোন বেহেস্তে আর আমি থাকবো কোথায় তখন আপনাকে আমি কিভাবে দেখবো ওই চিন্তা যখন হয় আমার সহ্য আরবুদের পক্ষ থেকে জবাব আসল انا عبد الله وعليه بالنبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا زار الله ابن الله الرسول ان يذكر به الله وتاتي الرسول وهو للامر منكم তোমরা আল্লাহ এবং তার রসুল এবং তোমাদের উল উল্লা করো, কারণ উল উলামে তো রসুলের তো যথাযথ হবে না অবায়লাহিন কেমন মৎস্যের কেউ হবে না বলছিলাম কি সোভান আল্লাহ তাই না সোভান আল্লাহ পাল্লাহ পবিত্র মানে মানুষ পাত্র ভুল আছে অতএব যাকে আপন করা যায় ন্যায় আপন করা যায় তাকে পর করা যাবে না যে সংশোধনযোগ্য সে দমন নয় যারা ইসলামের শত্রু যারা ইসলামকে দমন করতে চায় তারাও জানে জানেফুল আহ কেমা ইয়াফুন আপনা তারা সত্যকে এমন ভাবে চিনে যেমন আপনা আহম তাদের সন্তানদেরকে তারা যে ভাবে চিনে কিন্তু তারপরও সত্যের বোধিতা করে কেন যে তাদের ক্ষমতা হারাইয়া যায় শক্তি হারাইয়া যায় ইসলাম জায়গা উঠলে তাদের ক্ষতি তাদের নীতি হইল বিভক্ত করো শাসন করো সবাইগুলি আর আমাদের নীতি হবে আপন করো সংশোধন করো সবাইগুলি ইতিবাচক সর্বে দাওয়াত যাকে পারা যায় সংশোধন আর দমন হবে চারটা জায়গায় মজলব হইলে মজলবের পক্ষে লড়াই করার জন্য দাওয়াতে দিনে বাধার সৃষ্টি করলে চুক্তিভঙ্গ বা বিশ্বাসঘাতকতা করলে ওয়াইন চারা হলি সিলবে প্রতিপক্ষ যদি শান্তির হাত বাড়াইয়া দেয় চোর গুন্ডা বদমাস ডাকায় এই রসুলপুরি হজরতের উচ্ছিলায় কত লক্ষ লক্ষ মানুষ কত চোর গুন্ডা বদমাস ডাকায় আমার বাবার উচিলায় কত চরকমাস এক মানুষ হয়ে গেছে আপন করো সংশোধন করো দাওয়াতে দিনের একমাত সবাই বলেছে মাম পিতার আমি বলি যে ইসলামী চরিত্রটাকে আমি হিসাব করে দেখছি সাতটার মধ্যে সাতটা চরিত্র ইসলামী চরিত্র সংক্ষেপে বোধার জন্য এক নম্বর হইল পিতার মন যার মন যত বড় মানুষটা তত বড় পিতার মন পিতার যদি কোন সন্তান অনেক বড় হইয়া যায় বড় কর্ডিত হয় পিতা কিতার সাথে হিংসা করে সিতা করে আমার ছেলে যত বড়ই হোক আমি তার সাইতে এক ডিগ্রি উপরে আছি। আমি কৃষক হইলে হবে কি কিন্তু আমি তো তার এক ডিগ্রি উপরে আছি আমি তার পিতা সুহান আল্লাহ কোন ল্যাঙ্গালীলা সন্তান যদি দেখে সন্তার থাকে কালাকুৎসিত ল্যাংরা লুলা তারে কি ঘৃণা করে বরং চিন্তা করে অন্যরা আবার অন্য সন্তান তো সব জায়গায় গেল আমার এই ল্যাংরার অবস্থাটা কি হবে একজন খালেজ দাঈল আল্লাহ তিনি বিশ্ব মানুষের পিতার বাপান লাইনে নিয়ে আসো যে অন্যায় করবে ওই চারটা হুকুমের মধ্যে শেষ আল্লাহর হাবিব মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ালি আল্লাহ তিনি কি এমনকি তাকে আকৃষ্ট করার জন্য নবী করিম সালাম তার মেয়ে হাবিবা রাজি আল্লাহ তালান হাকে পর্যন্ত বিবাহ করছে মক্কা বিজয়ের সময় ইচ্ছা করলে কসু করতে পারতেন কিন্তু তা করে নবী ঘোষণা দিলেন মন্দা খালাফি বাইতুল্লাফি প্রবেশ করবে সে আবু সুবি মাথা ঘুরে গেল মোহাম্মদ তো আমাদের ধ্বংস করার জন্য আসে নাই শান্তির প্রতিষ্ঠার জন্যে ইসলাম গ্রহণ করলেন বলিউটলেন আবু সুফিয়ানের রাজি স্ত্রী হেন্দা যুদ্ধে হজরত হামজা রাজি আল্লাহ তাল কাটার পরে তাকে শহীদ করার পরে তার কলিজা পর্যন্ত ছিবেছিল এমন ভাবে সালবিটাই ছিল আল্লাহ সেই আল্লাহর হাবিব সেই হেন্দাকেও মাফ করে দিলেন আবু জেহেলের ছেলে আকলাম আবি জেহলকে মাফ করে দিলেন খালেদিনদের পরাজয়ের মূল কারণ ছিল অন্যতম নায়ক ছিল এই খালেদিন আকলামাহবী আবি জেহেল তাদেরও নবী মাফ করে দিলেন এবার মদিনার অলিত বলে যখনই মাফ করে দিল ইসলাম গ্রহণ করলেন সব তারা মাফ মদিনা রলিতে গলিতে জেহেল চলতে আস এমন সময় দূর থেকে আনসার সাহাবার এ হল আল্লাহর বড় দুশ্মন আবু জেহেলের ছেলে আচ্ছা বাবাই যত বড়ই আল্লাহর দুঃশন হোক এরকমের যদি ইঙ্গিত করিয়া ইনসাল্ট করে মনের ভিতরে খারাপ লাগে না নবীর কাছে মোনাফিক সহ একত্রে চলতেন কিন্তু তারপরেও মোনাফিকিনদেরকে হিট লাগাইয়া নবী বলেন নাই মোনাফিক নেতা আবদুল্লাহ উবাই এমনি সলুল তার জানাজা পর্যন্ত পড়তে নবী রাজি হইসেন কিন্তু যদি তার জন্যে সত্তর বারো আল্লাহর কাছে কান্দ আল্লাহর কাছে নবী আমি তাকে মাফ করব না সু হ্যাঁ নবির আদর ছিল মসজিদে দাঁড়াইয়া বলতেন মা বাইল মানুষ এমন এমন কেন করে তো নবী মসজিদে নবীতে সবাইকে জানাইয়া দিলেন আন্দা সুমা আহাবি অল ফা তে ফাকি হু বলেন আন্দা সুমা আহাবি অল ফিদ্দা এজা ফাকি ফিল ফিল মানুষ হইল সর্বর খনির মত যদি সে বুদ্ধি চর্চাকারী হয় অতএব জাহিলিয়াতের ভিতরে যারা উত্তম ইসলামের মধ্যেও তারা উত্তম পরবর্তী ইসলামের বড় বড় বিজয় এই খালেলা আলহামদুলিল্লাহ সব প্রশংসার মালিককে অতএব আমি যা কিছু করি আমার প্রশংসা প্রতিষ্ঠার জন্য নয় অন্য কারো প্রশংসা প্রতিষ্ঠার জন্য নয় কার জন্যে একমাত্র বাবু আল্লা প্রশংসা প্রতিষ্ঠার জন্য আমি যাকে মোহাম্মত করি ভালোবাসি আমার মাওলাকে পাওয়ার জন্যে আমার মূল মাকসুদকে আমার নিজের প্রশংসার জন্যে এই দাওয়াতের কারণেই একজন সাধারণ মানুষ ও সাথে যখন দাওয়াতের নামে আল্লাহ তাতে বরকত দিয়া দেয় সবাই বলিস ভালো ইসলাম দুইটা জিনিসের নাম অর্থ কি আল্লাহ সুমহান আমি যা কিছু করি আমার বরত্ব প্রতিষ্ঠার জন্য নয় অন্য কারো বরত্ব প্রতিষ্ঠার জন্য নয় একমাত্র আল্লাহর বরত্বের প্রতিষ্ঠার জন্যে গোলাপের বাচ্চা গোলাপের আবার অহংকার কিসের গোলামের বাচ্চা গোলাম। তারাবার আবার চাহিদা কিসের মাওলায় ভালো রাখলেও খুশি মন্দ রাখলেও খুশি পরীক্ষার সময়ও খুশি নিয়ামত দেওয়ার সময়ও শিশু প্রেসিডেন্টের সন্তানও যদি শিশু হয় সে শিশু ওই প্রেসিডেন্টের চেয়ারে বসতেও ভয় পায় না আবার মাটিতে গড়াগড়ি করতেও ভয় পায় না সবাই বলছে তাতেও তার ভিতরে প্রেস্টিজে বাজে না কষ্ট অনুভব হয় না ওয়কৃত্রিম মবান আমি ডালবো আমাদের মধ্যে কোন তাকাল্লুপি নাই সবাই বলছে ভিতর যা বাহিরতা সারা প্রভু নাই আল্লা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে আমি তার গোলাপ হিসাবে ন্যায়ের সাথে আছি অন্যায় কোন দলাদলির মধ্যে না চরিত্র চরিত্র। পিতার দুই নম্বর হইল বন্ধুর চরিত্র বন্ধু বন্ধুর সাথে অকৃত্রিম তার সাথে কিন্তু কোনো টাকার লুফি নাই আবার বিপদে কেজা পাইয়া পরে কথা কয় না মন্দু ভাইয়া পড়ে আল্লাহর হাবিবের সাহাবিদেরকে সাহাবি বলা হয় না সাথী বন্ধু দোস্ত তিন নাম্বার হইল শিক্ষক চরিত্র শিক্ষক চিন্তা করে আমি তো আমার জীবন এই ছাত্রদের মধ্যে আমি তো চলে যাব আমি চলে গেলে অন্তত আবার এই ছেলেদের মধ্যে আবার এই গুলি জারি থাকুক জ্ঞান গুলি জারি ঠিক না ব্যক্তি বয়স তো আল্লিবান আমাকে শিক্ষক করে বানানো হয়েছে হুয়াল্লা হুগা ওমি গীন রসুল হোমো আলাই হিম আয়ি ওয়ু সাকিহিমি মো মু চার নম্বর চরিত্র কি চিকিৎসক দুনিয়াবি চিকিৎসক দেহের চিকিৎসা করে আমাদের রুহের ডাক্তার রুহানি চিকিৎসা হৃদয়ের চিকিৎসা বিবেশক কোন রুগী পাইলে চিন্তা করে না যে আমি এত বছর বারো চোদ্দ বছর যা কিছু শিখলাম রুগী একটা পাইছি এই সব বিদ্যা এই উপরে যাড়ব এই চিন্তা করে। বরং চিন্তা করে যে এই রুগীর জন্যে কোন সৎ প্রয়োজন কতটুকু প্রয়োজন যত কম দিয়া পারা যায় যতটুকু সে ধারণ করতে পারবে স্থান কাল পাত্র বেঁধে চিকিৎসা করে ওই ডাক্তারের চিকিৎসায় ফল ভালো সুবিচারক একজন সুবিচারক তার মধ্যে কোন আবেগ নাই না নাই অলাইয়াজ সাদানো করমেন আল্লাহ আল্লাহ তা দিলু এ দিলু হুয়া আক্রা বলে তাকুয়া ওই সুবিচারকের আবেগ নাই আক্রোশ নাই নিয়ম নাই সে সব কাজ করে এবং তাই উপরে হজরত আলী রাজি আল্লাহ তিনি এক যুদ্ধে আলিরাদু তার প্রতিপক্ষ আমের অনেক পাহোয়ান ছিল আরবের পাহোয়ান আলিরাদ ছিলেন তিনি তাকে তাকে এখনই হত্যা করবেন পায়েন দিকে ফেলাইয়া দিলেন এমন সময় আমের চিন্তা করলো আমার তো এখনই আলি শেষ করবে আমি কি করতে পারি মুখের কপ থুতু সব নিক্ষেপ করলেন আলিরাজিউল্লাহ তালহর মুখে হত্যা না করে ছে অবাক হইয়া জিজ্ঞাসা করল হে আলী তুমি আমার ছাড়লে কেন বলেন আমি তোমারে হত্যা করতেছিলে স্বার্থে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশে যখন তুমি আবার মুখে থুতু নিক্ষেপ করছ আবার ভিতরে যে দায় গেছে এখন যদি হত্যা করি সেটা দিনের জন্য হবে না, এটা আমার জেদ পুরা করার জন্য হবে এ কারণেই আমি তোমারে ছেড়ে দিলাম ভাই সৎসাহসী সৈনিক চরিত্র একজন সৎসাহসের সৈনিক তার সাহস কখনো হারায় না ন্যায় জীবন দিতেও তার দেশের জন্য জীবন দিতেও পরবা করে না শ্রীঙ্লা বাইনা চলে একজন খাটি মুসলিমও আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু হইলে এবং আল্লাহ আল্লাহ রসুলের খেলাফ কিছু হইলে জীবন দিতেও পারো করে না সেখানে অন্যায় সুবিধার মধ্যে পড়ে না কোন ভয়েও ভীতি হয় না সব পরিষেবা আর একটা চরিত্র হইল শিশু চরিত্র সবাই করে অসাধু লু অসাধু মোহাম্মদ অদু হু ভাই শিশুদের প্রতি কি কোন হিংসা আছে হ্যাঁ এই মারামারি এই গলাগুলি এই গুতা কাজের শেষ দিন কাম আছে। কি কাপ কোনটা ভাঙকে কিছু প্রয়োজন হইলেই বাপ মায়ের কাছে দৌড় দেয় বিপদে পড়লেই বাপ মায়ের কাছে দৌড় দেয় যে আবার কোনো খাওয়ার প্রয়োজন হইলেই বাপ মায়ের কাছে দৌড়ায় নো চিন্তা দুফুর্তি। তাওয়াকলের জীবন সবার কোলের জীবন ছাগল নাচে খুঁটার জোরে শিশু নাচে বাপ মায়ের জোরে ঠিক নেয় দুই ভাই মারামারি করতে আছে। এমন সময় হঠাৎ দেখল যে বাপে দেখে ফেলাইছে অমনি থর থাক করিয়া কাঁপে এখন আর মারামারি নাই এখন হইল বিচার দেয়া ঠিক দেয়া এখন বিচার দিতে আছে এই ছেলে বলতে আছে বাবা আমি মারি নাই ও আমার আগে মারছে ওরে বিচার বলুন আবার ওই ভাই বলতে আছে না বাবা আমি মারি নাই ও আগে আমার মারছে ওরে এ বিচার করো আগে কথা ঠিক নৃত্রিমতা নাই পিছনে তার শক্তি আছে আছে। আর সে সারা জীবন গাইয়া বেড়ায় বাপমায়ের কথা এই শিশু সন্তান এড়ে দিয়ে এই বাপমায়ের আবার অস্তিত্ব টিকে থাকে এই জগতে কথা ঠিক না আমরাও বাবুদের গোলাপ সবাই বলিছিল عمد الزبون ويتوكل الزبون إني توكلت على الله ربي وربكم ما من دابط إلا هو آخذ بناشيتها إن ربي على سراط مستقيم ما بطو بسرام ربائنا هاي طو بسرام الزبون দুনিয়া এই জগতে তুমি পাঠাইছ বলে আসছি না পাঠাইলে আসতে পারতাম না ইচ্ছা করলে তুমি আমারে কুত্তা সুবার সিরিগাল মানুষ না বানাইয়া সিড জানোয়ার ও বানাইতে পারতাম কিছু না বানাইয়াও পারতাম বাবু তুমি দয়া করে আমার পাঠাইছো মানুষ হিসাবে তোমার দিন কম বেশি পালনের সুযোগ দিছ তাই করতে আসি বাবু আমি না দেখলেও তুমি আমারে দেখো ডাকের জবাব দেশ মামুদের কাছে তোমার কাছে ছোটবেলায় বাপ মা ছিল এখন বালে ঘওয়ার পর থেকে তুমি সেটা আমার উপায় নাই তোমার জগতে যাব যাবো তোমার কাছে তুমি আমার উপায় নাই আমার কোন অহংকার আমি হইলাম গোলাম গোলামের বাচ্চা গোলাম গোলামের বাচ্চা গোলামের আর কিসের অহংকার কাছে নিজের সবর্দ করেন আর জড়াইয়া ধরাই তোমার গোলাপ হিসাবে আমাদের কবুল করে না কোন বিপদে পড়লেন মসজিদের কোনো গিয়া দুই বুড়া চোখের বাড়ি ছেড়ে দেন আর বলেন মাবুদ আমার এই কষ্ট সেই কষ্ট তুমি ছাড়া তো না। যখন নামাজ শেষ হইল আল্লাহর কাছে হাজিরা হইল এখন জমিনে সরাইয়া পর আর আল্লাহর দিয়াম তালা শুরু করিয়া দাও আল্লাহর ফজলে দেখবেন আস্তে আস্তে আপনার আমার জীবনের পরিবর্তন শুরু হইয়া গেছে দেখতে পাবেন যেখানে দশ বার দৌড়ান লাগতো সেখানে একবার দৌড়াইয়াধান বিশ্বাসের সাথে আগাও যত বিপদ হয় হোক যত পরীক্ষা হয় হোক বাবুদের কাছে এভাবে নিজের সাপর্দ করিয়া যখন আমরা চলব বাবুদ আপনার আমার জিম্মাদার হইয়া যায় গাছ আচ্ছা গাছ কি একচটে পারেন আস্তে আস্তে পরে কথা আচ্ছা হঠাৎ করিয়া হয় আগামীকাল নামে জিদ করিয়াশিয়াও দেখা দিতে পারে ঠিক না আস্তে আস্তে আস্তে আস্তে ডেভেলপমেন্ট আসবে এই গাফেল মানুষের মধ্যে যারা আল্লাহকে স্মরণ করে চলবে মরণের পূর্বে আল্লাহ তাদের বেহস্তের ডবনা দেখাই মরণ সব ভালো তার শেষ ভালোতা মরার পরে মূল্য আরো বাড়বে মরার সময় ও একমিলের মরণ পাওলায় দেন করবেন ব্যাখ্যা দেওয়ার সময় নাই সুযোগ নেই শুধু ধারণাটা দিয়ে দিলাম নিজেকে বাবুদের কাছে সাপর্দ করেন শিশু চরিত্র মাবুদের শক্তি নিয়ে যখন গাইতে পারবেন আপনার চাইতে বড় শক্তি আর কিছু হইতে নিজের যদ্দুর সাধ্য আছে ওর মধ্যেই আপনার উন্নতি মাওলায় দিয়া দিবে আমি আল্লাহর কাছে দোয়া করি এই এক রসুলপুরির বারদ দিয়া লক্ষ কোটি বারদ তৈরি হইয়া যাও আমার বাবার বারদ দিয়া লক্ষ কোটি বারদ তৈরি হইয়া যাও আমি সুবিধার দিকে তাকাইনি আমি তো রেজলভ অবস্থা ছিলাম আমার খেয়াল ছিল কোথায় গন্ধ পাওয়া যায় বাবার সহমত পাইছি নয় বছর বয়স পর্যন্ত নাবালেগ অবস্থায় বাবা ইন্তেকাল করলেন তখন থেকে সিদ্ধা করছি কোথায় গন্ধ পাওয়া যায় এই গন্ধ পাইতে পাইতে আবার বাবা হজরত বলতেন কে কানা দরবেশে বাণা দরবেশের কাছে রুহানি চক্ষুসমান করার জন্য হেম্মত এবং খলসিয়াত হেম্মত খলসিয়াতডেন্স মাইনে কোরআন এবং সন্নাকে গলায় দড়ি অতিভক্তি ঈশ্বরের লক্ষণ মধ্যম পন্থা উত্তম পন্থা সাধনা পিছনে লাইগা যান এখানে সারা বছরে এতেক হয় এখানে এতে হয় না না হয় না দরবার তো আরো অনেক আছে আমি তো সব জায়গায় তো আমাদের কম বেশি গুরুত্ব দেয় কিন্তু এখানে আমি যে জিনিসটা পাইলাম যে এখানে এই যে সারা বছর এই সুযোগ কিন্তু সব জায়গায় এতদিন দেহ নিয়ে যা চর্চা করছেন দেহ কিন্তু একদিন পয়সা যাইবে এখন গ্রহ নিয়ে চর্চা শুরু করিয়া দেই। এটা নিয়া চর্চা করলে দুনিয়ারও বক্সা আখের হাতেরও বাক্সা শুরু সকালে যখন জেকের পরে সকালে যখন কাজে বের হবেন দুই রকাত নাফল নামাজ চাকরিজীবীরা চাকরিতে যাওয়ার আগে একটা সিগনেচার দেয় কিনা কাজ যখন শেষ হয় আর একটা সিগনেচার দেয় না দেয় না যখন কাজে বের হবেন দুই রকাত নাফল নামাজ এশাকের নামাজ হাদিসের বাসার সলাচুর দোহাত এই নামাজ পড়িয়া আল্লাহর কাছে রাতের বেলায় আবার দুই রকাত নামাজা ফার্তা ফান যখন তোমার কাশ্বাস নামাজে দাঁড়াইয়া যাও আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো স্ত্রীর সাথে স্বামীর একটা বাহ্যিক সম্পর্ক আর একটা ইন্টারনাল সম্পর্ক ওই যদি ভিতরের সম্পর্ক না থাকে বাহ্যিক সম্পর্ক থাকে মামুদের সাথে ইন্টারনাল সম্পর্ক আর বাহ্যিক সম্পর্ক যতক্ষণ পর্যন্ত ইন্টারনাল সম্পর্ক না হবে ওই বাহ্যিক সম্পর্ক দিয়ে কাজ যারা পারেন বরবেলায় দিনের বেলা সুরাই আসিদের আমল করেন দাওয়াতে দিনে নেই পড়েন আপনারা মাকে মাওলাই বানাইছি তার দাওয়াতের জন্যে মামুদের অস্তিত্বের ঝান্ডাকটাকে ছড়াইয়া দেওয়ার জন্যে এই কাজের নামবেন আপনার আবার দুনিয়া মাওলায় সাহস করে দিবে তার কাজকে মাওলায় সাহস করে দিবেন্লাহ রাজা ঠে মাবুদের কাছে দোয়া করেন এখন হাজর মরান সাহুজনে আসবেন দোয়া করেন মাবুত হায়াত বাকি জীবনটা যেন আমাদের মহাবল্যবান জীবন হইয়া যায় তোমার মূল দর্শন নিয়ে যেন আগাইয়া দুনিয়ার ও বাচ্চা আখেরাতেরও বাচ্চা হইতে পারি সে তৌফিক তুমি আমাদের ফয়েজ ও বারাকাত আমার দাও আমার সাহেব নসিব কর আমাদের কিছু থাকলে তার বরাকাত আল্লাহ তোমার সাথে একাকার হয়ে গেল আল্লা বিন্দুকে সিন্ধুতে মিলাইয়া বিন্দু আর সিন্ধু নাই আল্লাহ বিন্দু সিন্ধুতে একাকার হইয়া যায় আল্লাহ তোমার গোলাম হিসাবে আমাদের কবল করে না আল্লাহ বাগান আগামী কাল থাকবে না ইয়া আল্লাহ বাগান থেকে মহাবুল্যবান সম্পদ তৈরি করে দাও ইসলাম দাও হে আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। আল্লাহ আমাদের বাকি জীবন কবুল করে দাও আল্লাহ আমাদের যেখানে যা সমস্যা দূর করে দাও যেখানে যা রোকাউট দূর করে দাও ই আল্লাহ যেখানে যা চিন্তার সমস্যা দূর করে দাও যেখানে যা বুঝে সমস্যা দূর করে দাও যেখানে যা জ্ঞানের সমস্যা দূর করে দাও যেখানে যা অমলের সমস্যা দূর করে দাও ই আল্লাহ যেখানে যা অভাব দূর করে দাও আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরের সোয়া কবর কে বাগান বাতাইয়া দাও আল্লাহ আমরা ভিক্ষু তুমি সারা আমাদের প্রভু নাই মালিক নাই দুনিয়ার ভিক্ষুগারে ভিক্ষা না পাইবে তারা অন্য দোয়ারে গেলে ভিক্ষা পায় ও বাবুদ্রে আমরা তোমার দুয়ারে ভিক্ষ তোমার দিয়া কাইয়া দিলে আমাদের আর মাওলা না আমাদের আর মা বাই আমাদের আরানাই আল্লাহ তোমারই সৃষ্টি মানুষ তোমার মুসলমান আল্লাহ তোমার গোলাম তোমারই আশীর আল্লাহ কাউকে তুমি বাহর করোন আল্লাহ কাউকে বিপদগামী করোনা আল্লাহ কাউকে ধ্বংসের পথে দিয় না গোলাম বানাইয়া লো হাল্লাহাদাও ইয়া আল্লাহ তোমার আল্লাহ আমাদের পিতা মাতা তে সজান যারা কবর এ কবর কে বেসের বাগান বানাইয়া দাও আল্লাহ দেশকে শান্তিময় কর বিশ্বময় ইসলামকে বানাইয়া দাও ইহা আল্লাহ বি আল্লাহ বিশ্বমায় ইসলাম কে কায়ে কর ইয়া আল্লাহ বিস্বময় তোমার দিনের আওয়াজ আর করে দাও আল্লাহ আমাদের জীবন কেউ কাজে লাগাও আমাদের কেউ তোমার গোলাপ ইসামের কবর আল্লাহ আমাদের গুড়া খেদ করে দাও রবাণ আল্লাহ আমাদের শেখের হায়াতে তৈরি মানুষের কর্লাহ তার রোগ শোক যা সমস্যা দূর করে দাও আল্লাহ তার তৌফিকো বাড়াইয়া দাও আল্লাহ তুমি বাড়াইয়া দাও আল্লাহ কাল থেকে তোমার সহবাদ নিজের ভকীর বালাইয়া তোমার অব পিছনে দৌড়াইছে ইয়া আল্লাহ এই করে দাও রব্বা নাক মেম লাগা وقف لنا وارحمنا إنك على كل شيء قدير ربنا اتنا الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا فينا من رحمته واهدي لنا من امرنا رشدا الله এর মধ্যে কি একজনও নাই যার দোয়া তুমি কখন ধরো তোমার হাজার লক্ষ বান্দা আছে আমাদের দোয়াও কবুল করে না আল্লাহ আমাদের গাছ আমরা গাছ তুমি কর আল্লাহ আমাদেরকে বিলীন করে দাও বিলীন করে দাও গলু মান ويا بقاوة ربك ذو الجلال ربك ذو الجلال والإكرام ربنا رب اغفر لي ولوالدي رب الحموة كما رب يامي صغيرة ربنا اغفر لنا والإخواتنا الذين سبقونا بالإيمان وها تجعل في قلوبنا غلة للذين آمنوا ربنا إنك روث الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من زوجنا عشنا وسل رجاتنا للمتقين آمين سلام القول رب الرحيم نصرنا الله وفتح قريه وصلى الله تعالى على القوكب تعالى لله جل وعلا وصلى الله تعالى على خير خاتم